সপ্তবিংশ খণ্ড শ্যাম্পুকুরবাটিতে ডাক্তার সরকার নরেন্দ্র শশী শরৎ মাস্টার গিরিশ প্রবৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ পূর্বকথা উন্মাদবস্থায় কুঠির পিছনে যেন গায়ে হোমাগ্নি পণ্ডিত পদ্মলোচনের বিশ্বাস ও তাহার মৃত্যু ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যাম্পুকুর বা চিকিৎসার্থ ভক্ত সঙ্গে বাস করিতেছেন আজ কোজাগর পূর্ণিমা শুক্রবার তেইশে অক্টোবর আঠেরোশো বেলা ১০টা। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন মাস্টার তাহার পায়ে মোজা পড়াইয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না বেশ গরম মাস্টার হাসিতেছেন গতকুল বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে শ্রী শ্রী কথামৃত প্রথম ভাগে এসব কথা প্রকাশিত হইয়াছে ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন কাল কেমন তুহু তুহু বললুম ঠাকুর কাল বলিয়াছিলেন জীবেরা ত্রিতাপে জ্বলছে তবু বলে বেশ আছি ব্যাঁকা কাঁটা দিয়ে হাত কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে তবু বলে আমার হাতে কিছু হয় নাই জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া শ্রীরামকৃষ্ণ আমার সাক্ষাৎ ওই অবস্থা হতো কুঠির পিছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হুমাগ্নি জ্বলে গেল পদ্মলোচন বলেছিল তোমার অবস্থা সভা করে লোকদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হল বেলা এগারোটার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মনিয়া আসিয়াছেন ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাঁহারি বিষয়ে কথাবার্তা কহিতেছেন তাহার কথা শুনিতে ঔত্য প্রকাশ করিতেছেন ডাক্তার সহাস্যে আমি কাল কেমন বললাম তুহু তুহু বলতে গেলে তেমনি ধুনুরির হাতে পড়তে হয় মনি, আজ্ঞা হাঁ তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না কাল ভক্তির কথা কেমন বললেন ভক্তি মেয়ে মানুষ অন্তপুর পর্যন্ত যেতে পারে ডাক্তার হাঁ ওটি বেশ কথা কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না মনি। পরমহংসদেব তা তো বলেন না তিনি জ্ঞান জ্ঞানভক্তি দুই লন নিরাকার সাকার তিনি বলেন ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল অর্থাৎ ভক্তিযোগে সাকার জ্ঞানযোগে নিরাকার আর দেখেছেন ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তার সঙ্গে সর্বদা কথা করছেন ছোট ছেলেটির মতো বলছেন মা বড় লাগছে আর কি অবজারভেশন মিউজিয়ামে ফসিল হয়ে গেছে দেখেছিলেন ওমনি সাধু সঙ্গের উপমা হয়ে গেল পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায় ডাক্তার ঈশানবাবু কাল অবতার অবতার করছিলেন অবতার আবার কি মানুষকে ঈশ্বর বলা মণি ওঁদের যা যা বিশ্বাস তা আর ইন্টারফিয়ার করে কি হবে ডাক্তার হাঁ কাজ কি মনি আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে কিন্তু খপরের কাগজে ওটি লিখা নাই অতএব ও বিশ্বাস করা যাবে না ডাক্তার চুপ করিয়া আছেন কেন না ঠাকুর বলিয়াছিলেন তোমার সায়েন্সে অবতারের কথা নাই অতএব অবতার নাই বেলা দেবপ্রহর হইল ডাক্তার মনিকে লইয়া গাড়িতে উঠিলেন অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন তিনি গাড়িতে বসিয়া মনিকে বলিতেছেন বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো বিষ্ণুর অবতার কেন বললে ডাক্তার মনিকে হেদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন